আলা আলমিন ওসলাত ওসালাম আশরফিল মুসলিম নবীনা মহম্মদ উমাই আলহি ও আসহাবি আজমাইন আগ সম্মানবিন্দু আমরা একটি অংশ নিয়ে আমাদের ইমাম বলেছিলেন আমরা মালাইকে দুরফর ইমান আনি মালাইক ইমান কীভাবে আনতে হবে তিনি কয়েকটি নীতি আমাদেরকে বলে দিয়েছেন তিনি বলেছিলেন যে সম্মান যে লেখক আমরা ইমান আনি অনুরূপ আমরা ইমান আনি যারা আমাদের রূপ অবজের জন্য নিয়োজিত আছেন আল্লাহর পক্ষ থেকে এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলেছিলাম মালাইকেদের সাথে বনি আদমের সম্পর্ক অতভ্রতভাবে জড়িত বনি আদমের বিভিন্ন কর্মকাণ্ডে তারা সহযোগিতা করে থাকেন এবং বিশেষ করে ইমানদারদের ব্যাপারে আমরা বলেছি ইমানদারদের সাথে তাদের সম্পর্ক সবচেয়ে নিবিড় তারা বিভিন্ন সময় ইমানদারদের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করেন বিশেষ করে অ্যাবাহতের ক্ষেত্রে দেখা যায় যে বনী আদম যখন দুনিয়াতে বিভিন্ন বিপদে পতিত হয় আল্লাহ তালার পক্ষ থেকে ফেরস তারা তাদেরকে বিভিন্নভাবে তাদের হেফাজত করে থাকেন এবং বনী আদম কি করে না করে আল্লাহ তালার কাছে তারা সেই সংবাদ নিয়ে যান। যানি রসুল্লাহ ইসলাম বলেছেন ইয়ে কিছু ফের তোমাদের কাছে রাতের ফেরেস্তাগুলো দিনের ফেরস্তাগুলো ফেরেস্তাগণ আসরের পরে চলে যান তো এই আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি অবস্থায় পেয়েছ তারা বলবে যে আমরা গিয়েছিলাম তারা সালাত আদায় করছে আমরা আসছি তারা সালাত আদায় করছে य प्रमाण करल करल्ला सब ही ए दिए आल्ला तरह से अहंकार करें बंदाराबाद करूप भाव जन कुरान पढ़ा तेरेस्तार नाजिल हन सकिया बला प्रशांति नाजिल है से आलोचना करत पर्व जोरन जो पढ़ाई तक फेस्तारा नाजिल है যার প্রমাণ পেয়েছি আমরা বিভিন্ন হাদিসে রসুল্লাহ সাল্লাম সেটা উল্লেখ করেছেন বনী আদম যখন কোথাও রসুল্লাহ সাল্লা সাল্লাত সালাম পেশ করেন তখন আল্লাহ তাল্লা পক্ষ থেকে কিছু ফেরিস্তা আছে যারা সেগুলো পৌঁছে দিয়ে থাকেন রসুল্লাহ আসালাম বলেছেন ইন্ন ইল্লাহে মালা ইকাত ইকাতাহীন ইউবাল্লু উম্মিয়া সাল্লাম আল্লাহর কিছু সফরকারী ফেরিস্তা রয়েছেন যারা আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছে দিয়ে থাকেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অনেকের টাকা পয়সা নেই সালাম থাকেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ছাড়া কিছুই নয় এবং এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন ফেরেস্তারা অনুরূপভাবে ইমানদারদেরকে নবী রাসুলদেরকে সুসংবাদ পৌঁছে দেন এই ফেরেস্তারা হাদিসে এসেছে যে আল্লা পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জনের জন্য সুসংবাদ নিয়ে এসেছেন জিবরিল আমিন নিয়ে এসেছেন সালাম নিয়ে এসেছিলেন আমাদের উমিনার জন্য এবং আশরাদি আল্লাহর জন্য হাদিস বিভিন্ন হাদিস এসেছে নবীর আসুলদের কাছে ওইভাবে সুসংবাদ নিয়ে এসেছিলেন বিভিন্ন সময় ফেরেস তারা কোরআন করিম আল্লাহ তালা বলেন হাল আতায় হাদিসু উদ্দ ইব্রাহিম মুকরমিন ইস দা খালু আলী সালামা قال سلام قوم منكر فراغ الى اهلي فجاء بجل سمين فقرب اليهم قال لا تاكلون فاوجسا منهم خوفا قالوا لا تخف وبشروه بغلام عليم سوره دارية الله تعالى بيقول ثاني ده جه جون امي طهالم ابراهيم مركسه امر فريشتاদেরকে ابراهيم মনে করছ তারা মানুষ ابراہیم عليه যখন হাত খাবারের দিকে গেল না তারা ইব্রাহিম ভয় পেয়ে গেলেন তখন তারা বলে ভয় পেও না ভয় পেবেন না আপনি আমরা তো ফেরেস্তা আমরা তো খাওয়া দাওয়া করি না আমরা এসেছি আপনাকে সুসংবাদ জানাতে সন্তানের সুসংবাদ দিলেন সে সংবাদ ফবাদ গুলামিন আলীম তিনি হচ্ছেন তিনি হচ্ছেন ইসাহাক আলাহ সাল্লা ইসাহাক আলাহ সাল্লা সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাহিসু আসসালামকে তবে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তালা ফেরেস্তাদের নিয়োজিত রেখেছেন অনুরূপভাবে স্বপ্নের মধ্যেও রসুল্লাহ সাল্লাইসাল্লাম স্বপ্নের যে ম্যারাজগুলি হয়েছিল সেগুলিতে সাথী ছিলেন ফেরেস্তারা বোঝা গেল যে রাতে যে স্বপ্ন দেখে মানুষ অনেক সময় ফেরেস্তারা সেগুলির সাথী হয় ফেরেস্তারা সেগুলিকে সঠিকভাবে পরিচালনা করে থাকেন কোন দিকে নিয়ে যাবে বান্ধাকে সেটা আল্লাহ নির্দেশে তারা সেগুলি নিয়ে দিকে নিয়ে যান ফেরেস্তারা বিভিন্ন সময় যুদ্ধে বনি আদমের সাথী হন এবং ইমানদারদেরকে সহযোগিতা করে থাকেন বদের যুদ্ধে সহযোগিতা করেছিলেন ওহদের যুদ্ধে সহযোগিতা করেছিলেন এবং খন্দকার যদি সহযোগিতা করেছিলেন বিভিন্ন হাদিস তারা আমরা সেটা প্রমাণ পাই এবং হনআইনের যুদ্ধ সহযোগিতা করেছেন সেটা আল্লাহ তালা কোরআনকারী উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাহ আসলামকে হেফাজত করেছেন ফেরত তারা বিভিন্ন হাদিসে আমরা সেটা প্রমাণ পাই যে যখন আবু জাহাল তাকে আক্রমণ করতে গিয়েছিল তখন বলেছিলেন যে আমি ফেরত আসছেন ফেরত আসার পরে জিজ্ঞাসা করেছিল তার কাফেরাত আপনি ফেরত আসছেন কেন বলেন যে আমি তার সামনে এমন কিছু দেখতে পেয়েছি যে আমার বয়স হচ্ছিল যে আমাকে মেরে ফেলবে পরিপূর্ণভাবে আমাকে শেষ করে দিবে সেটা ছিল ফেরেস্তাদের পক্ষ থেকে ভয় দেখানো ফেরেস্তারা ভালো লোকদেরকে সময় বিপদে আপদে বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করে থাকেন কোরআনে কারিমা আল্লাহ বলে আম্মা ইউজিবুল মোত্তার্লাই দাড়াহু যখন বিপদগ্রস্ত মানুষ আল্লাহকে আহ্বান করে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে তাকে সহযোগিতা করে থাকেন বিভিন্ন বর্ণনায় সেই ইতিহাস বিভিন্ন কাহিনী আমরা সেটা দেখতে পাই কোরআন এবং সুন্না তার ইতিহাস রয়েছে ফেরেস্তারা নেত হয়ে থাকেন হাদিস রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন সাহাযিনের জানাজাতে তার জানাজাতে শরিক হয়েছে হাজার ফেরিস্তা তার জানাজাতে শরিক হয়েছে আমরা দেখতে পাইনা কিন্তু তারা জানাজা শরিক হওয়ার অর্থই হচ্ছে দোয়া করা কারণ তার দোয়া করতে থাকে सूतरा ईमानदार हिंद फेरज तर दो मानस नसीब है अनुरूप भाव फेरज ता शहीद के छाय दिए शहीद के छाय दिएस रसुल्लामानबनी आब्दुल्ला जख शहीदान ओहूदे तक का फेरसावेर अद्दीन कासोल्लासल्लम तबकिन अल तबकिन কাদো আর না কাদো মাজালিকা তোহু বেআনিহা ফেরেস তারা তাকে রাখছে তাদের ডানা দিয়ে যতক্ষণ তোমরা তাকে কবর দিকে নিয়ে যাচ্ছ ততক্ষণ তাকে এবং ডানা দিয়ে ঢেকে রাখেন অনুরূপ ভাবে কখনো কখনো ইমানদারের জন্য জিনিস গুরুত্বপূর্ণ জিনিস বহন করে নিয়ে যান যেমনি ভাবে কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন যে তাহমিলহুল মেলায়িকা অর্থাৎ তাবুত জিটার ভিতরে মুসা হারুনের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলি একটি সিন্ধুকের ভিতরে ছিল সেগুলি সেটা যেখানে যাইতো সেখানে তারা জয়লাভ করত এটা সাথে নিয়ে তারা এই জিনিসটা ফেরেস তারা বহন করতো মানুষ বহন করত না এই তারা বহন করতো ফেরেস তারা ভালো কাজের সবসময় অগ্রণী এবং এই কাজগুলি তারা সেখানে সম্পন্ন করেছিল হাতির দ্বারা প্রমাণিত হয় কোরআন প্রমাণিত হয়েছে মক্কা মদিনা এই দুইটাতে কখনো প্রবেশ করতে না কারণ ফেরেসারা দুটি নগরকে পাহারা দিচ্ছে এটাও রসালাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ইসা আলাহাম যখন নাজিল হবেন তখন তিনি দুই ফেরেসার কাঁধে হবেন সেটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ফেরেস তারা সিরিয়ার প্রতি তাদের ডানা বিছিয়ে রেখেছেন এটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে এবং ফেরিস তারা যেখানে সোয়াব আছে সেখানে তারা থাকেন এটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে দুনিয়াতে যদি কেউ আমিন বলে ফেরেস আমিন বলে ওলা দয়ালিন বলে আমিন ফেরেস বলে থাকেন সেটাও হাজিরদার প্রমাণিত হয়েছে কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে যে জিনিসে কষ্ট পায় আদম সেটাতে ফেরেস কষ্ট পায় সেটা হচ্ছে খারাপ গন্ধ দুর্গন্ধ খারাপ কিছু এগুলি ফেরস কষ্ট পায় সেগুলি যেন সে সেগুলি থেকে যেন আমরা ফহেজ করি বেঁচে থাকি সে বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার যাতে করে আমাদের যারা সীতাকাঙ্ক্ষী আমাদের যারা ভালো চায় তাদেরকে আমরা কষ্ট না দিই رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে ማን আকরা তওমা ওয়াল فلا يخربن مسجدنا فان الملائكه تتاذى مما تتاذى منه بني ادم তোমরা কেউ যখন রসুন খাবে পেঁয়াজ খাবে কাঁচা পেঁয়াজ খাবে অথবা কুররাত খাবে শালগমের মতো فلا يخربن مسجدانا যখন আমাদের মসজিদে না فإن فان الملائكه كان فرشتরা تتاذى منها تتاذى مما يتاذى منه بني ادم তাতে কষ্ট পাওয়া যায়তে বনি এখন যারা অনেকেই বিড়ি খায় বা সিগারেট খায় দুর্গন্ধ জিনিস খায় তাদেরও উচিত একই পদ্ধতি অবলম্বন করা অর্থাৎ কষ্ট না দেয়া তারা আমাদের ভালো চায় আমরা তাদের কষ্ট কেন দেব রসুল্লাহ সাল্লাম অনুরূপ ভাবে আরো নিশ্চিত করেছেন তোমাদের কেউ যখন মসজিদে আসে যেন সলাতে দাঁড়ায় সে যেন ডানদিকে দিকে থুতু না ফেলে কারণ ডান দিকে ডান দিকে ফেরেশ তারা দাঁড়িয়ে থাকে তাদের গায়ে যেন থুতু না পড়ে সে বিষয়টি যেন সে খেয়াল রাখে কার্য আমরা না করি ফেরিস্তারা অনুরূপ যারা আল্লাহর ন্যাক বান্ধা তাদের সবসময় তাদের ভালো চায় কল্যাণ চায় কিন্তু সাথে সাথে আল্লাহর যারা বধবান্ধা যারা খারাপ বান্ধা যারা কাফের মুশ্রেক এদের আজাব নাজিল করার জন্য আল্লাহ করে আলহ সালাম তার ডানা ঢুকিয়ে আসছে তার ডানা ঢুকিয়ে জমিনকে উল্টে দিলেন সম্পূর্ণভাবে উপরের জমি নিচে করে দিয়ে নিচের জমি উপরে দিলেন আর সেটা ছিল এক ফেরেস্তার কর্মকাণ্ড সেই ফেরিস্তাই সেই কাজটি সম্পন্ন করেছিলেন অর্থাৎ যারা কাফের মুশরেখ তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তেরেস্তাদের নিয়োজিত করেছেন তারা সেটা সুচারুরূপে সম্পন্ন করে থাকেন অনুরূপভাবে তারা তারা মালন হন অভিশপ্ত হন যেমন ইমানদাররা দোয়া পান কাফের মুশরেকরা অভিশপ্ত হয়ে থাকেন কোরআনে করিমে আল্লাহ তালা বলেছেন كيف يهد الله قوماً كفروا بعد إيمانهم؟ الله تعالى كيف حداية ديبن وشمس تجاتي كي, كي جارا إيمان فره كفره كوري سي ابن جارا شهدو أن الرسول حق كن ترى جانة جي رسول حق وجاهم بالبعينات ابن شوطيك پرامان نيش سي والله لا يهد القوم الظالمين ظالم در كاله هداية دينا أولئك جزاؤهم تادي شاستي حد شئيتا أن عليهم لعنت الله والملائكة والناس اجمعين تادي الجن روحي سي الله لعنت فرشتة لعنت এবং কুফরি অবস্থা মৃত্যু হয়েছে আল্লাহ লেরেস তাদের লালন হবে সমস্ত মানুষের লালন তাদের উপর অর্থাৎ ফেরেস তাদের জন্য বদোয়া করে থাকেন ফেরেজ তাদের ভাগী তারাও হন যারা আল্লাহ তাল্লার অবাধ্য ছিলেন আল্লাহ রসুল কথা না শুনেন তারাও ফেরেস তাদের বদার ভিতরে পড়েন হাদিস রাসুল্লাহ বলেছেন কোন নারীকে যখন তার স্বামী বিছানায় ডাকে সে যদি সাড়া না দেয় সাড়া না দেয় ফা গদা লাইকে হাত তা স্বামী যদি কোন তার উপর স্ত্রীর উপর রাগ করে ঘুমান রাগ করে রাত্রি যাপন করেন সকাল পর্যন্ত ফেরজ এই স্বামীর এই স্ত্রীর জন্য লালনাত করতে থাকেন স্ত্রীর উচিত হচ্ছে স্বামীর মনোরঞ্জন করা স্বামীর ডাকে সারা দেয়া এটা রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে না করলে ফেরেস্তারা তার জন্য লানত করতে থাকে তাদের বদ্ধ হার ভিতরে না পড়ে রাখা উচিত রসুল্লাহ সাল্লাহাম বলেছেন কেউ যদি কোনো কোনো লোহা বা কোনো কিছু দিয়ে কারো দিকে ইঙ্গিত করে অর্থাৎ তাকে হত্যার প্রতি ইঙ্গিত করে কোনো কিছু করে এমন কিছু করার পরে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন ফেরা তাকে লানত করতে থাকে কারণ এটা একটা অন্যায় কাজ অন্যায় কাজের সহযোগিতা করবে বা তাকে আঘাত করবে ফাইনাল মেলায় কে লানা তাকে লালত করে এই লোকটিকে যে কাজটি করেছে ওয়াইং ক্যান আখা হলে যদিও তার পিতা মাতার ভাই হয় আপন ভাই হলেও ফেরেস তাকে লালন করে কারণ क्योंकि लाठी आघात आर मृत्यु कथा क्योंकि मृत्यू मार्ग रंगित कर लोहा फेस्तरा लालन करते रसुल्लामे सह के गाली तारा फेर तक फेरस्तरा लालन कर रसुल्लामसा सहय وعليه لعنت الله والملائك ونه سجمعين جدا عمار صحابي تركي غالي ده تار جنن الله لعنت حبه فرشتات لعنت حبه منوشه لعنت تار ورفتی تحبه وطر فرشتات تار جنن لعنت کروه تاکن اون روبه جدا اللار بيدان دونيا ربوك باستوائي تا در جنن فرشتات لعنت کروه تاکن حدیث رسول الله صلى الله عليه وسلم بولي سن من قتل عمدن فمن حال بيناهو কেউ যদি কাউকে হত্যা করে তার শাস্তি হচ্ছে আল্লাহন ফিরেস্তাদের ল এবং সমস্ত মানুষের লালন তার উপর পতিত হবে অর্থাৎ তারাও যারা আল্লাহর বিধান দুনিয়ার বুকে বাস্তবায়িত হতে বাধা দেয় তাদের উপর আল্লাহ তালন পতিত হয় এবং সেটা তাদের উপর ফেরেস তাদের লালন হয় এবং সমস্ত মানুষ তাদেরকে লালত করে যারা যারা মদিনাতে খারাপ কিছু করবে অন্যায় কিছু করবে অন্যায় যারা করবে তাদের আল্লাহ তালান এবং ফেরেজ কি দেখা যায় কিনা এই মাসেলার মাধ্যমে আমরা আজকে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ হ্যাঁ ফেরেস আদম ফের দেখতে পাবেন পায় না কিন্তু যখন তারা বনি আদমের সুরুতে আসে তখন তারা দেখতে পায় বিভিন্ন সময় দেখা গিয়েছে যে দাহিয়াল কালবির সুরতে এসেছিলেন রসোল্লাম দরবারে অথবা কোন মানুষের সুরতে এসে কথা বলেছেন কিন্তু প্রকৃতি রূপে তারা দেখতে পায়নি কখনো একমাত্র মহাম্মদ রসোলা সাল্লাম তাদেরকে প্রকৃতিরূপে দেখেছেন দুইবার জিবরিলকে কিন্তু ফের তাদেরকে দেখা বনিয়াদমের পক্ষে সম্ভব নয় এই আল্লাহ তালা কোরআন কাদিমি বলেছেন যেদিন তারা দেখতে পাবে সেদিন তারা কঠিন বিপদে পড়ে হবে। হবে হইজরাম মাহজরা তারা বলব যে বিপদ বিপদ বিপদে পড়ে গেছে এভাবে তারা ডাকতে থাকবে তারা কঠিন বিপদের মধ্যে পড়বে এই জন্য দেখার আল্লা তালা তাদেরকে দেখার ব্যবস্থা করেন দেখলে তারা ভয়ে মারা যাবে সেজন্য দেখার ব্যবস্থা করেননি ফেরেজ সাথে অন্যান্য বনী আদমের সম্পর্ক রয়েছে অন্যান্য সাথে সাথেও এবং সাধারণ মানুষের সাথে সম্পর্ক রয়েছে ফেরেজ এবং সৃষ্টিকুলো অন্যদের সাথে সম্পর্ক রয়েছে তাদের হেফাজতের জন্য আল্লাহ তালা ফেরেজ নিয়োগ করে থাকেন তো ফেরেজ সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং নিভিড় ফেরেজ যেন কষ্ট না হয় তাদেরকে যেন আমরা সম্মান করি তাদের ইমান রাখি এবং আমাদের আমরা জন্য আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের উপরে সাবধান থাকি যে আমাদের কর্মকাণ্ড তারা দেখছেন লিখছেন এবং তারা আমাদের হিতাকাঙ্ক্ষী এ বিষয়ে আমরা খেয়াল রাখি আমরা তাদের প্রতি সম্মান সাথে তাদেরকে উল্লেখ করব এটাই আমাদের এই ফেরোসাদফর ইমানের দাবি আল্লাহ আমাদেরকে ফেরোসাদফরি ইমান সুন্দরভাবে আনাত অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি